আবু হুরারা সদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ নিরানব্বই অর্থাৎ এক কম একশটি নাম রয়েছে যে ব্যক্তি তা মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে